সালিম ইবনু আবদুল্লাহ রহমতুল্লা আলাহী তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সালামকে বলতে শুনেছেন আগেকার উম্মাতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হল আসর হতে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময় নেয় তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেয়া হয়েছিল তারা তদানুযায়ী কাজ করতে লাগল যখন দুপুর হল তখন তারা অপারগ হয়ে পড়ল তাদের এক এক কিরাত করে পারিশ্রমিক প্রদান করা হয় আর ইঞ্জিল অনুসারীদেরকে ইঞ্জিল দেয়া হলো তারা আসরের সালাদ পর্যন্ত কাজ করে অপারগ হয়ে পড়ল তাদেরকে এক এক কিরাত করে পারিশ্রমিক দেওয়া হল অতপর আমাদেরকে কোরআন দেওয়া হলো আমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম আমাদের দু কিরাত করে দেওয়া হলো এতে উভয় কিতাবি সম্প্রদায় বলল হ্যাঁ আমাদের প্রতিপালক তাদের দু কিরাত করে দান করেছেন আর আমাদেরকে দিয়েছেন এক এক কিরাত করে অথচ আমলের দিক দিয়ে আমরাই বেশি আল্লাহ তাল্লাহ বললেন তোমাদের পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের প্রতি কোনোরূপ জুলুম করেছি তারা বলল না তখন আল্লাহ তালা বলেন এ হল আমার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দেই